আলী ইবনে আবু তালিক ওয়াদুল্লাহ তাল্লাহ আনহ হতে বর্ণিত তিনি বলেন আমার অধিক পরিমাণে মুজিবের হত। তাই এ ব্যাপারে নবী সাল্লাহু আলাইসাল্লামকে জিজ্ঞেস করার জন্য মিকদাদকে বললাম তিনি তাকে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন এতে কেবল উজু করতে হয়